রহমানুম হু আমিমাল কুষীর সুপ্রিয় শ্রোতা ইসলামের ইতিহাসে সংঘটিত পরিবেশিত হচ্ছে তারই সংক্ষিপ্ত পাহাড়ে এসে গেছেন তো মুসলমানদের লাশ ময়দানে বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে। তো এই সুযোগে কাফেররা চলে যাওয়ার সময় মুসলমানদের লাশ লাশে মুস্তা করল জাহিদ্দের নাক কান কারো কারো পেট বুকা অথবা হজরত হামজার হাতে বদর যুদ্ধের দিন মারা যায় প্রথম যে তিনজন মারা যায় তার মধ্যে একজন তো সেই ঝাল মেটাবার জন্য হিন্দা হামজার লাশটা পেয়ে খুশি হয়ে নিজের অলংকার হাতের চুরি তারপরে গলার হার যা তার কাছে ছিল সব দিয়ে দিছে ওয়াসীকে এইভাবে করে তারা চলে যেতেছে রসুদসাল্ল আলী আসাল্লাম তো সাহাবিদেরকে নিয়ে পাহাড়ে অবস্থান করতেছেন তো চলে যাওয়ার সময় আবু সুফিয়া সে আরো কিছু লোকজন নিয়ে দলবল নিয়ে মুসলমানদের কাছে আসছে মুসলমান তো পাহাড়ের উপরে বসা কাছে আসছে কাছে এসে সে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে যে আফিল কৌমি মোহাম্মদ শেষ কথাটা বলে এসে চলে যাবে তো সে বলতেছে আফিল কৌমি মোহাম্মদ তো হজুরসাল্লি হাসাল্লাম অন্যান্য সাহাবিরা একটু আড়ালে ছিলেন কারো করা হয়তো দেখা যেতেছিল তো হুজুরে অন্যদেরকে উত্তর দিতে নিষেধ করছেন তো এইভাবে সে তিনবার বলছে আফিল কৌমি মোহাম্মদ তো উত্তর দিতে নিষেধ করছে এরপরে বলল আফিল কাউমি ইবন আবি কোহাফা যে এখানে কি আবু বকর ইবনা আবি কোহাফা আছে এটাও সে তিনবার জিজ্ঞেস করছে তো হুজুরে উত্তর দিতে নিষেধ করছেন এরপরে তিনবার বলে যখন শুনে সারা শব্দ পাচ্ছে না সে তখন বললো আফিল কৌমি ইবুল দেখো এখানে একটা জিনিস লক্ষণীয় যে সাহাবিদের মাঝে যেমন ইত্যার তীপটা সবার জানা ছিল কাফেরদের কাছে ইত্যাদা ছিল এ হুজুরের পরে হুজুরের সবচেয়ে প্রিয় হলো আলু বকার এর হলো আমার। তো আমার রদি আল্লাহ নাম যখন তিনবার উচ্চারণ করছে তো হুজুরের উত্তর দিতে নিষেধ করছে এরপরে সে বলছে আম্মাহা উল্কিল সবগুলো মারা গেছে ফলা কানো আহিয়া যাবো থাকলে তো উত্তর দিত এবার নাই। এরপরে সে চলে যাওয়ার সময় ওর ওই ধোনি যে ও হুবুল হুবুলের জয় এটা বলে সে তুমনি হুজুল সাল আলী সাল্লাম বললেন যে তোমরাও বলো আল্লাহ আজল তো বললেন আল্লাহল এরপরে আবু সুফিয়ান বলতেছে যে আজকের দিনটা বদরের দিনের বদলা আর যুদ্ধ সেটা তো কু আর ডোলের মত কখনো একজনের হাতে কখনো আরেকজনের হাতে মানে কখনো থাকে কখনো নিচে থাকে কখনো আরেকজনের হাতে এটা বুঝেছে ইবন আবাস করেন যে উমর সাথে সাথে বললেন বরাবর না আমাদের মক্তুলিন তারা তো যাবে জান্নাতে আর তোমাদের চেহারা বের করছেন সামনে আসেন পরে আবু সুফান বলতে আল্লাহর পছন্দে তোমার জিজ্ঞেস করতেছে আমরা কি মোহাম্মদ কে শেষ করতে পারছি পরে অমর দিল এটা বললো যে ইবনে কুমাইয়া হুজুরের গায়ে আঘাত করছিলেন না পরে সে গিয়ে বলছিল আমি শেষ করে দিচ্ছি নাআলদুল্লাহ তো আবু সুফিয়ান ওরা তো সবই যদিও ওর দলের কিন্তু ওর কথাটা বিশ্বাস হয়নি আবু সুফিয়ানের এই জন্য তাহকিব করতে আসছে তো যে যে না তিনি তো আমার তোমাদের কথা এখনো শুনতেছে তো এটা উত্তর দিল যে তুমি আমার কাছে আস আবার এরপরে সে শেষ কথাটা এটা বলতেছে যে ইহু কাদলা আম তোমাদের লাশে মুসলা দেখতে পাবে মুসলা দেখতে। আমি এতে রাজি ছিলাম না তবে আমি নিষেধ করি নাই আবার কাউকে এটা করতে আদেশও করিনি দেখো ওরা কাফের হলো ওদের ভিতরে এতটুকু মানে সরাফত আছে যে কাজটাকে আবু সুফিয়ান নিয়ে দলপতি বলতেছে আবার নিজের ব্যাপারে এটা এতটুকু বলতেছে যে মা রাজি তু মা রাজিত আমি এটা করতে রাজি ছিলাম না মানে এত খারাপ আমি অন্তত হইনি অতএব তুমি এটা দেখলে তুমি আমার দিকে স্বাভাবিক ভাবে কিন্তু রাজি ছিলাম না আমি এটা নির্দেশ দিই নি অবশ্য আমি মানাও করিনি এটাও তিনি বলে দিছেন এরপরে শেষ বলতেছে আগামী বছর বদরে আবার তোমাদের সাথে আমাদের মুলাকাত হব তো বাস এটা বলে সে চলে যেতেছে এবার রসুদাহ আলী আসাল্লাম নির্দেশে সাহাবিদের লাশ দেখা হবে খোঁজা হবে তো বিভিন্ন সাহাবিদের লাশ দেখতেছে তো সেখানে গিয়ে রেওয়ায় কিছু ঘটনা আসছে যেমন এক সাহাবি সাহাদুকে হুজর যে দেখো তো সাহা বিন রবি খবরটা কি যদি তাকে জীবিত পাও তাহলে আমার সালাম জানাবে তা হজরত জায়েদ বিন লাশের মধ্যে খুঁজতেছেন তো সাহবিন রবি রদি আল্লাহান হুকে গিয়ে ভাইছেন যে একবারে জর্জরিত সত্তরটারও বেশি যখন গায়। তখনও তিনি জীবিত আছেন তো রসুল সাল্লাহামের পক্ষ থেকে সালাম জানালেন ওরে হজর আন তিনি বলতেছেন যে আল্লাহ রসুল হালনাতে আসেন আর একবার আসে যে উল্লাহু তুমি রসুলকে বলো আর কাফের মতো তফাৎ যে কাফেররা মারা যাওয়ার সময় তাদের লিডারদেরকে বকতে থাকে আর মুসলমান সে মারা যাওয়ার সময় তাদের লিডারদের সুক্রিয়া আদায় করতে থাকে যে ওনার কেয়াদতে আমরা যুদ্ধ করে শহীদ হইতে পারতেছি আরেক্রিয়া বাড়িতে আসছে যে উনি এই বলছিলেন যে তুমি আমার আনসারী ভাইদেরকে বলো তাদের একজন জীবিত হয় যদি কষ্ট হয় তাহলে কিন্তু আল্লাহ থাকবে না সবটা কথা শুনাইছেন তখন হজরত আলী আসসালাম বললেন রাহিম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের শুভাকাঙ্ক্ষি ছিল জীবিত অবস্থায় দেখতেছেন খুঁজতেছেন তো একটু দূরে গিয়ে লাশটা পাইছেন তো রসুল সাল্লাস্লাম গেলেন দেখেন একদম লাশটা অনেক বেশি বিকৃত করে ফেলছে চেহারা কেটে বুক টুক ফেরে শেষ করে সুল্লাহ হাসান দেখে খুব ব্যথা পাইছেন পরে আলী হোসেনা বলছেন যে আপনার বোন সাফা কান্নাকাটি করবে এই না এইতো তাহলে আমি আপনার রেখে যেন জীব আপনার লাশ খেয়ে ফেলে এবং কেয়ামতের দিন তাদের প্যাট থেকে আপনাকে আল্লা তলা উঠায় দেখো হুজুরে হাজির হামজার আলী আল্লাহ লাশের ব্যাপারে এই তামান্নাটা এটা থেকে কি বোঝা যায় কি বোঝা যায় এটা করেন নাই ওই হালেদ হামজার উদ্দানোর বোন সফি আর কান্নাকাটি করবে এই ইয়াতে আশঙ্কায় কিন্তু হুজুর তামান্নাটা দ্বারা বোঝা যায় কি যে একজন মুজাহিদ তিনি যদি আল্লাহ রাস্তায় জাম দিয়ে দেন এরপরে যদি তার দেহটাও শেষ হয়ে যায় এটা তার জন্য আলাদা একটা মর্যাদার কারণ হবে দেহটাও শেষ হয়ে গেছে দেহটাও শেষ হয়ে গেছে জানা যায় পড়ার সুযোগই হয়নি কারণ দাফন করার ঝামেলা কোনো লাগেই নেই ঘটনা গেছে তোমাদের কেসে না তো উহুদের দিন আবি ঘটনাটা বলেন যে উহুদের দিন সকালবেলা আবদুল্লাবিনা জায়গায় তিনি রেবায়াত করতেছেন যে উহুদের দিন বেলা শনিবার সকালবেলা আবদুল্লাহ বিন জাহাজ আমাকে বললো যে চলেন আমরা আলাদা এক জায়গায় বসে দোয়া করি তো তার কথা মতো আমরা আলাদা এক জায়গায় বসলাম তো দোয়া করার জন্য আমি প্রথমে হাত ধরলাম আমিন বলবে তো আমি আল্লাহ করলাম আল্লাহ কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হবে শক্তিশালী বাহাদুর তাকে হত্যা করতে পারি এবং তার সব সামানি যেন আমি হস্তগত করতে পারি তো আমার ভাই আবদুল্লাহ বল্লা আমিন পরে আবদুল্লাহ হাত চুল্লাহ আল্লাহ কিছুক্ষণ পরে যে যুদ্ধ হবে তখন যেন শক্তিশালী কোন কাফের বাহাদুরের সাথে আমার মোলাকাত হয় কিছুক্ষণ যেন যুদ্ধ চলতে থাকে এক পর্যায়ে সে যেন আমাকে মেরে ফেলে এবং আমাকে মেরে ফেলার পর যেন আমার নাক কান কেটে ফেলে এরপর যখন কেয়ামত উদ্দিন আমি আপনার সাথে মুলাকাত করবো তখন আপনি যখন বলবেন যে আবদুল্লাহ তোমার এই অবস্থা কেন আমি বলবো যে আল্লাহ আপনার জন্য আপনার রাস্তায় হয়েছে তখন আপনি বলবেন সদাক্তা আবদুল্লাহ তাহলে সাহা বিন আবি অবকাশ বলেন যে বিকেলবেলা দেখলাম যে ঠিক ওইভাবেই তার লাসটা যেভাবে তিনি দোয়া করছিলেন পরে তিনি বলেন আমার ভাইয়ের দোয়াটা আমার চেয়ে অনেক অনেক উন্নত ছিল যে হালাত আসা এটা তার জন্য আলাদা একটা ফজিলতের জিনিস আলাদা একটা ফজিলতের জিনিস হজের জাহের রাজি উল্লাহান ওহদের যুদ্ধের সময় ওনার বয়স ছিল কম একদম কম ছিল তো উনিও কম ছিল মানে হয়ে গেছেন তো উনিয় যুদ্ধে যাওয়ার জন্য তৈরি কিন্তু আব্বা বলতেছে অনেক ঋণ মোটা অঙ্কের একটা ঋণের বোঝা ছিল হজর আবদুল্লা রদি আল্লাহর হামরা। তো ছেলে পিরাপিরি করতেছে তো বাবা ছেলেকে কোন রকম বারণ করতেছে তুমি থাকো আমি যাই রহুদের যুদ্ধে যাই ঠিক আছে আব্বা গেছে তো এখানে একটা জিনিস করো যে একজন মুসলমান তিনি যুদ্ধে যাবে ওনার মেয়ে এতগুলো ছেলেও নাই ছেলে একটা ছেলে তাও আবার অনুপযুক্ত বয়স বিশ বছরে কম এতটুকু নিশ্চিত আবার এত মোটা অঙ্কের এক ঋণ যে সবগুলো ঋণ ওনার যে বাগান আছে এগুলো দিয়ে হবে না এই অবস্থায় আবদুল্লা রবিআ যুদ্ধে চলে যেতেছে রসুল সাল্লাহ্লাম ওনাকে এই কারণে বারণ করতেছেন না যে তুমি যে চলে যাবে এতগুলো মেয়ে তোমার একটা মাত্র এতগুলো ঋণ তুমি কেন যাবে বারণ করতেছেন না চলে গেছেন কি বোঝা যায় শুধু এগুলোর কারণে কোনো একজনকে আটকানো এটা রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সুন্না আর যে আটকাবে এটা বলে তো লাশ সামনে আসছে তো হজরত জাহের রাজিউল্লাহ দেখবেন লাশটা মুখ কাপড় দিয়ে ঢাকা লাশটা তো অন্যান্য সাহাবিরা প্রথমে দেখাইতে তারপরে হুজুর সাল্লাম আলী আসাল্লাম আসছে পরে হুজুরের কাছে অনুমতি চাইছে হুজুরে দেখেছে হুজুর বলছে ঠিক আছে দেখো হুজুরের তো জানা আছে যে এরা তো এরা যে বাবার দেখে কাতর হয়ে যাবে কাতে কাঁদতে কষ্ট লাগবে কিন্তু অত কাতর হবে এমন না হুজুরে দেখেছেন হাজুর জাভের রাজি বলেন যে আমার ফুফি ফাতেমা ফাতেমা বিনতে আমর তিনি খুব বেশি কাঁদতেছিলেন তারপরে হজরতল্লাহ আলিহাস্লাম বলেন যে এই আব্দুল্লাহ শহীদ হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত ছায়া দিয়ে রাখতেছে শাহজাতের পর থেকে নিয়ে ফেরেস্তারা আবদুল্লাহকে ছায়া দিয়ে রাখছে হজর যা তিনি বলেন যে একদিন আমি এক জায়গায় বসা তো হজুর সাল আলী এসে বলতেছে কি ব্যাপার তোমাকে খুব মন মনে হচ্ছে পরে আবদুল্লাহ বলতেছি আপনি তো জানেন আব্বা শহীদ হয়ে গেছে যতজন শহীদ হয়েছে সবার সাথে আল্লাহ হিজাব কথা বলছেন কিন্তু তোমার আব্বার সাথে আল্লাহ সরাসরি কথা বলছি তো সরাসরি কথা বলে তোমার আব্বাকে জিজ্ঞেস করছে যে আব্দুল্লাহ তোমার কোন তামান্না আছে পরে তোমার আব্বা বলছে না এটা তো এই আগেই হয়ে আছে যে কেউ মৃত্যুবরণ করার পর আর তাকে দুনিয়াতে পাঠানো হবে না এই আজাদ আবদুল্লা এই শাহাদ কিছুদিন আগে স্বপ্নে দেখছে এক বদরি সাহাবি বদরি শাহিদ মুবাসার বদরী শাহিদ ওনাকে স্বপ্নে দেখছে। তো দেখছেন দেখার পর ওই হজর মুবাসার তিনি আবদুল্লাহ কে বলতে আবদুল্লা শীঘ্রই আমাদের কাছে আপনি আসেন এসে যাবেন শীঘ্রই আমাদের কাছে এসে যাবেন পরে হজরত আবদুল্লাহ তিনি ওনাকে জিজ্ঞেস করছে আপনি এখন কোথায় আছেন বললো আমি তো জান্নাতে আছি পরে বললো যে আপনি না বদরে শহীদ হয়েছেন তো বললো যে আমি তো বদরে শহীদ হয়েছি পরে আল্লাহ তোমার শাহাদ নীব হবে আগেই বলে রাখছি এই যে আহ আবদুল্লাহ আবদুল্লাবনে আম ওনার ভগ্নীপতি আমি ওনার বোন হিন্দ যাবে এদিক দিয়ে বাবাও যাবে যুদ্ধে বাবা ঠিকমতো মতো হাঁটতে পারে না তো ছেলেরা বলতেছে যাবা আপনি তো এমনি মা আল্লাহ তালা তো আপনার ওজোর এমনি কবল করে রাখছেন আপনি কেন যাবেন আমরা যেখানে চার ভাই যাইতেছি আমিও যাবো কোনো তুমি তো যুদ্ধে না গেলেও পারো এবার ছেলেদের দিকে তাকিয়ে বলতেছে যে অসুবিধা কি আল্লাহ যদি শাহাদের আশা পূর্ণ করে তোমরা কেন বারণ করে থাকে ছেলেদেরকে এক কথা বলে দিছে উনি রওনা হয়ে গেছে মানে সাহাবিদের ভিতরে জজবাই শাহাদ এমন ভাবে ঘুরে দিয়েছেন যে সব সাহাবি বেকার এই হালাতটা যাদের মধ্যে আসবে বোঝা যাবে যে তারাই আসলে সত্যিকারের দিন বুঝতেছে যে জামায়াতের মধ্যে আসবে যেই এলাকার মানুষগুলোর মধ্যে আসবে বাড়াবাড়ি করে বলে ফেললাম তো এই যে আমরিব না যেম লড়া কিছু করতে পারবেন না তারপর চলে যেতেছে তো গেছেন উনি উনিও যুদ্ধে গেছেন উনিও শহীদ হয়েছেন তিনিও শহীদ তিনজন একসাথে শহীদ হয়েছে তিনি চিন্তা করলেন তিনজনকে এই মদিনায় নিয়ে মদিনাতে দখন করব। উহদেও দখল করা যায় তিনি দখল তিনজনের লাশ উঠের উপরে তুলছে তো উঠেন তুলছে যে উঠকে মদিনার দিকে যেতে বলে ও আসতে বসে যায় কিন্তু ওটটাকে যখন আবার দিকে যাওয়ার জন্য বলে আবার সুন্দর হাঁটতে থাকে কয়েকবারই এমন হয়েছে না মদিনার দিকে যেতে বললে বসে যায় উহুদের দিকে যেতে বললে আবার হাঁটতে থাকে হুজুর সহ আলিয়াসলামের কাছে আসছে এসে বলতেছেন ইয়ারাসল্লাহ এই ঘটনাতে এটা পরে হুজুরি বলল যে আচ্ছা তোমার স্বামী আমার মদিনার থেকে বের হওয়ার সময় কোনো কিছু বলছিল হ্যাঁ ইয়ারসোল্লাহ উনি তো একটা দোয়া করছিল কি প্রথম অংশ দ্বিতীয় অংশ দুই কবুল হবে তো যেহেতু আর লাশটা পর্যন্ত মোদিনায় যেতে রাজি না লাশ বহন করে ওখানে দখন করা আর হল আব্দুল একই কবরে যুদ্ধে বের হয়েছে আবার বাড়িতে ফিরে না আসার জন্য দোয়া করতেছে এদের কি বোঝা গেল আমাদের মধ্যে কতজন আছে যে দোয়া করে অন্যদের কাছে দোয়া চায় যে দোয়া করে যাতে বাপ দাদার ভিটাই মরতে পারে বাপ দাদার ভিটা যেন একদম যে যে দিনের জন্য যে যত নিজের মাউলিক থেকে যত দূরে মারা যাবে দিনের জন্য এটা তার জন্য আলাদা একটা মর্যাদার কারণ হবে জন্মস্থান থেকে যে যত বেশি দূরে মারা যাবে বলো এটা একটা দোয়া করার জিনিস না এমন আগে আসছে আমি বলতেছি যে না আমি যাব আমার ছেলে সাদ বলতেছিল যে না আমি যাবো আব্বা তারপরে ওর না পেরে লটারি করছিলাম তো লটারিতে ওই আমার ছেলের নাম উঠছে সে বোদের যুদ্ধে গেছে সে তো শহীদ হয়ে জাননাতে চলে গেছে তো কিছুদিন আগে আমি তাকে স্বপ্নে দেখছি যে আমার ছেলে সার জান্ন খুব সুন্দর পোশাক আশাক চেহারা খুব সুন্দর সে আমাকে বলতেছে যে আব্বা আমি তো এখানে খুব আরামে আছি আপনি আইসা পড়েন তাহলে একসাথে হোসাইমা যে ছেলেকে স্বপ্নে দেখার পর এখন আর আমার দুনিয়াতে থাকতে ইচ্ছা করতেছে না চলতে চলতে চলে যেতে ইচ্ছা করতেছে বয়সও হয়ে গেছে হাড্ডিও দুর্বল হয়ে গেছে এখন চাইতেছে যে আল্লাহ তালা যদি আমাকে সাহায্য দেন তো ছেলের সাথে জাননাতে চলে যাবো আচ্ছা ঠিক আছে চলো তো এই হোসাইমা তিনি ওহুদের যুদ্ধে আসছে ওহুদের যুদ্ধে শহীদ গেছে আরেকজন উহুদের যুদ্ধের এক পর্যন্ত তিনি মুসলমানদের দুশ্মন ছিল উহুদের যুদ্ধের দিন আল্লাহ তালা কেউ হেদায়ত দিয়ে হইছেন নাম আমরিব সাহাবেদ তিনি উহুদের যুদ্ধে শরীফ হয়েছে। তো উনি যে মুসলমান হয়েছেন যে আল্লাহ কেউ জানে না তো যুদ্ধ করতে করতে করতে করতে এক পরে একদম কান্ত হয়ে পড়ে গেছে কয়েকজন সাহাবি গেছে এটা বলি সেই জানিস তো হাজার আবু হরে অনু তিনি বলতেন যে এমন কোন লোকটা যে লোকটা ইসলামে মুসলমান হওয়ার পর সবার লাশ একত্রিত করা হলে এবার দাফন করা হবে তো রসুল আলি হিসালাম থেকে দাফন করছেন কোনটাতে হুজুরে করছি করছেন জামাকাপড় যা আছে অবস্থায় গোসল দেওয়ার তো প্রয়োজন নাই আর শরীর নাপা হলে নাকি করা হয়েছে বলতেন যে তার তাকে ক্যামেরার দিকে আগায় দিত ক্যামেরার দিকে আগায় দিত তো ক্যামেরার দিকে তাকে রাখতো এরপর আগে জনকে রাখতো এভাবে হুজুর বলছেন তাদের সবার ব্যাপারে আমি সাক্ষী হব কে আমাদের কাফের রও শনিবার দিনই ওরা মক্কার দিকে রওনা হয়ে গেছে তো মক্কার দিকে রওনা হয়ে গেছে রও হা নামাক একটা স্থানে এসে পচছে শনিবার দিন রাতের বেলা পচার পরে এখন ওদের চিন্তা হলো যে আমরা তো বিরাট একটা ভুল করে ফেললাম মুসলমানদেরকে তো অনেক দুর্বল করেই ফেলছিলাম আরেকটু হয়ে তো ওদের যারা আছে আমাদের এখন কি করা যায় চলো আবার ওখানে গিয়ে ওদেরকে বিশ্বাস করে দিন উমাইয়া ও শুধু এই ব্যাপারে ভিন্নমত পোষণ করতে বলতেছে না ওদের ভিতরে এমনি এখন জিত চড়ে আসে এখন যদি আমরা যাই হয়তো আমরা পারবো না তাদের সাথে কিন্তু সাথে সাথে মাধ্যমে মোদিনাতে আবার এলান করাইছেন যে গতকালকে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে শনিবার চলো সবাই আবার আবার যেতে হবে কাফেরদেরকে ধাওয়া করার জন্য চিন্তা করে নিজে কি পরিমাণ কল্পনা পরিমান আর তখন কি এমন কোন ঔষধ ট্যাবলেট বা ইনজেকশন ছিল যে দিছে বা ব্যাথাটা সব ভালো হয়ে গেছে সব ঠিকঠাক মতো হয়ে গেছে নিজে অবস্থা আর সত্তর জন শহীদ হয়েছে কত সাহাবি জখ্মী আল্লাহ এটাকে মানে এখন আমরা যেভাবে মানে এই এই আমলের ব্যাপারে বাড়াবাড়ি করে ফেলি এটাকে তুমি বলবা না কি বলবা মানে যারা বলে আরকি না যেটা আগামীকালে আসবে ইনশাল্লাহ সব আবার তৈরি হয়ে গেছে একটু ইয়া হয়নি সব সাহাবি তৈরি হয়ে গেছে তো এই এই এখন হচ্ছে গতকালকে তো আমি যেতে পারিনি আব্বা আমাকে যেতে দেয় নেই আব্বা তো শহীদ হয়ে গেছে এবার তো আমাকে অনুমতি দেবেন ঠিক আছে চলো দেখো রসুদাহ আলীহাসাল্লামের কাছে যেহাদটার কি দেখো এখানে তো আমরা হলে কি কি করতাম যে মিয়া তোমার আব্বা শহীদ হয়ে গেছে এতগুলো বোন আছে এতগুলো ঋণ আছে তুমি চলে গেলে তুমিও তো শহীদ হয়ে যেতে পারো এগুলো এটাকে একটু মানুষ করতেছেন কারণ হায়াত মহত আল্লাহর হাতে এইটা হলো ইসলাম এটা রসুদ সাল আলিহা আমাদেরকে শিখে গেছে র হয়ে গেছেন সাবিদেরকে নিয়ে গতকালকে যারা শরীর তাদেরকে নিয়ে রানো হয়ে গেছে মদিনা থেকে আট মাইল আট মাইল সফর করে আসছেন অবস্থান করছে মুসলমানদের সাথে চুক্তি ছিল বনু ওদের সাথে মুসলমানদের সাথে শান্তি চুক্তি ছিল বনি হুজার তো বনি হোজার এক সর্দার মাবাদ। সে মুসলমানদের উপরে বিপদ আসছে তো জন্য দেওয়ার জন্য সে মোমুদ্দিনে আসতেছিল মা আবাদ দিনা আসতেছিলেন হুজুরের সাথে হয়ে গেছে এবার চলে যেতেছে তো চলে যাইতেছে ওই পথে আবার আবু সুফানের সাথে মোলাকাত আবু সুফান তার সাথে আবু সুফি কোথায় যেতেছে জিজ্ঞেস করলো পরে সে বললো আমরা মোহাম্মদ এবং মোহাম্মদ আসহাব তা আপ করার জন্য পরে মা আবাদ বললো আমি তো দেখছি বাহিনী নিয়ে তোমাদেরকে রানো হয়ে গেছে এই খবর এসে গেছে পরে হুজুরে স্বাভাবিক নিয়ম হলো হুজুরে যেখানেই যেতেন যুদ্ধ না হলো অন্তত তিন দিন অবস্থান করতেন তো সেখানে ওই আমরা তিন দিন অবস্থান করে এবার স্বাভাবিক লাশটা দেখা গেছে হলো যেমন মাথা থেকে যেন পানি পড়তেছে পরে সাহবা সাল সঙ্গে জানাইছেন পরে হুজুরে বলছেন যে আমি তাকে দেখছি যে তারা রূপার পাত্রে মেঘের পানি দিয়ে গোসল করা যে ওনার স্ত্রী যে জামিলা ওনাকে জিজ্ঞেস করছে পরে বললো যে উনি ছিলেন এতটুকু দেখো যে উনি এখানে উনি এখানে কি কাজটা করলেন এত তারা আমরা হইলে কি বলবো এত তারা হুরা কি আছে আপনি গোসলটা করে যান কিন্তু উনি এখানে এই জস্বাটা দেখাইছেন এই জস্বাটাই আলাদা একটা মর্যাদার কারণ হয়ে গেছে মধ্যে একজনই এই যে আমরা যে বলি শহীদে হাকি কি শহীদ হুকমির অর্থটা কি শহীদ হুকমি হলিদ হওয়ার কি তার আখেরাতে মর্যাদা কোনো কমতি হবে নাকি এটা তো কিচ্ছুই না আখেরা তো মর্যাদা সমান সমানই থাকবে একজনের শহীদ হয়েছে ওই যে আমরা ফেকার কি তোমরা যে এটা শুধু দুনিয়াবী হুকুমটা না ফেস করা যে তার এই গোসল দেওয়া হবে কি হবে না পড়ানো হবে কি হবে না এটা হলো যেটা আছে এগুলোর কারণে আখেরাতের মর্যাদা তো কোন রকম আসবে না তুমি যেটা বললে এটা তো এমনই যে যদি জুনবি অবস্থায় মারা যায় গোসল দিতে হবে বা সেক যদি জানা থাকে আখেরাতের মর্যাদা সেটা তো আসে وفقنا الله وإياكم لما يحب ويرضى آمين <تصفيق> <تصفيق>